রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের সময়ে আমরা বদর ওহুদ খন্দকে কাফিরদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে জাসিরতুল আরবের পবিত্র ভূমিতে ইসলামের পতাকাকে সমুন্নত করেছি খোলাফায় রাশেদার সময়ে আমরা ইরাক বিজয় করেছি শাম বিজয় করেছি ভূমিতে কালেমার পতাকা কে সমুন্নত করেছি আফ্রিকার আকাশে বিজয়ের নিশান উড়িয়েছি খিলাফতে বনু উমার সময়ে আমরা স্পেন বিজয় করেছি হিন্দুস্তান বিজয় করেছি আব্বাসী খিলাফতের সময়ে আমরা রোমের উন্নত শহর আমুরিয়া বিজয় করেছি বিজয় লাভ করেছি অন্যান্য মুসলিম শাসকদের সময়ে আমরা তাতারি ফিতনার মোকাবেলা করে তাদের পরাজিত করেছি ওসমানী খিলাফতের সময়ে সেনাপতি মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে আমরা কুস্তন্ত্রিপল বিজয় করেছি প্রিয় ভাই বোনেরা খিলাফতের সময়ে আমরা একের পর এক বিভিন্ন ভূখণ্ড বিজয় করেছি আল্লাহর অনুগ্রহে প্রতিটি যুদ্ধেই আমরা কাফিরদের পরাজিত করে কালেমার ঝণ্ডাকে সমুন্নত রেখেছি সীশাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আমরা আমাদের দিনের হেফাজত করেছি আমাদের মা বোনের ইজ্জত আব্দুর নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু যেদিন থেকে খিলাফতে উসমানিয়ার পতন ঘটল এক উম্মা এক দেহকে সাতান্নটি রাষ্ট্রে বিভক্ত করা হল দেশে দেশে কাফিরদের পদলেহনকারী দালাল শাসকদের নিয়োগ দেয়া হল সেদিন থেকেই শুরু হল আমাদের পরাজয়ের এক নতুন অধ্যায় খিলাফত ব্যবস্থা আমাদের বিজয় উপহার দিয়েছে কালেমার ছায়া তলে আমাদের মা বোনের মাধ্যমে জাতি হিসেবে উপস্থাপন করেছে মুসলিম উম্মার নিরাপত্তা নিশ্চিত করতে এরা পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছে এরাই আমাদের বোন আফিয়া সিদ্দিকি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে এরাই মোহাম্মদ সাল্ল আলী ঘাটি করে তাদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে এরা ইয়ে বোম্বিং করে শত শত নারী শিশুকে নির্বিচারে হত্যা করেছে এদের ফলে ইয়েমেনের লক্ষ লক্ষ নারী শিশু ক্ষুধার জালায় অকাতরে নাখে মারা যাচ্ছে চেচিনিয়া বোসনিয়া ইরাক আফগান ফিলিস্তিনিয়া দর্শকের হাত মুসলিমদের খুনে লাল হয়ে আছে এরা তাদের সাথে বন্ধুত্ব করছে প্রিয় ভাই বোনেরা ইরাক সিরিয়া আফগান আরাকানে গণকবর দেখছেন এগুলো সব এই তাগুদ শাসকদের উপহার মুসলিম ওম্মাহ আজ যে উপহার প্রিয় ভাই বোনেরা খিলাফত ব্যবস্থা আমাদের উপহার দিয়েছিল বিজয় সম্মান ও জানমালের নিরাপত্তা আর এরা আমাদের উপহার দিয়েছে পরাজয় লাঞ্ছনার অপদস্থতা উপস্থিতি খিলাফত ব্যবস্থা মুসলিম জাতির ইমান আমলের হেফাজতের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছিল মুসলিম তরুণদের চরিত্রকে হেফাজতের জন্য সব ধরনের অশ্লীলতা থেকে তাদের বিরত রাখার পদক্ষেপ গ্রহণ করেছিল আর এরা আমাদের ইমান আমলকে ধ্বংস করার জন্য আমেরিকার তৈরি মডার্ড ইসলামের আমদানি করেছে জন্য, তাদের মাঝে আর ছড়িয়ে দিয়েছে মুসলিম যুবকদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের মাঝে মাদক দ্রব্যকে ব্যাপক করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের এই নগ্ন থাবা থেকে জাজিরাত আরবের পবিত্র ভূমিও রক্ষা পায়নি যে পবিত্র ভূমিতে রাসুলসাল আলি ওসাল্লাম শুয়ে আছেন যে পবিত্র ভূমিতে দিনের বিজয়ের জন্য হাজারো সাহাবাহিকেরাম রক্ত ঝড়িয়েছেন দিনের জন্য শহীদ হয়েছেন যে পবিত্র ভূমিতে সম্মানের স্থান ও ঐক্যের নিদর্শন বাইতুল্লা অবস্থিত সেই পবিত্র ভূমিতে এরা আজ সিনেমা হল নির্মাণ করছে নর্তের ভাড়া করে এনে নাচ গানের আয়োজন করছে নাউজুবিল্লাহ আজ ভারতীয় মুশরিকদের অশ্লীল মুভি জাসিরাতুল আরবের সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে এই সব কিছুই সকল দালাল তাগুৎ শাসকদের উপহার প্রিয় ভাই বোনেরা সত্য আজ সকলের সামনে পরিষ্কার সত্য থেকে মিথ্যা আলাদা হয়ে গেছে হকার বাতিল যাচ্ছে কেউ তাগুৎ শাসকদের করে কুলাঙ্গার শাসকদের কোরআনায় বর্ণিত উলুল আমর প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে তাহলে আমি সেই সকল চাটুকার আর দরবারি মোল্লাদের হেদায়েতের জন্য তাদেরকে রাসুল সাল আলী বর্ণিত হয়েছে রাসুল সাল আলী ও বলেন উমারা উ রসুল্লা বলেন আমার পর ও চির এমন কিছু শাসক আসবে যে তাদের নিকট যাবে তাদেরকে তাদের মিথ্যা কর্মের সমর্থন করবে তাদেরকে তাদের জুলুমের ক্ষেত্রে সহায়তা করবে সে আমার থেকে নয় আমিও তার থেকে নই এবং কিয়ামতের দিন হাউজে কাউসারে সে আমার থেকে পানিপান করতে পারবে না আর যে ব্যক্তি তাদের কাছে যাবে না তাদেরকে তাদের জুলুমের ব্যাপারে সহযোগিতা করবে না তাদেরকে তাদের মিথ্যার ব্যাপারে সমর্থন করবে না সে আমার থেকে আমিও তার থেকে অতি সত্তর হাউজে কাউসারের নিকট সে আমার সাথে মিলিত হবে